নিরতিশয় মেহরবান আল্লাহর নামে আলিফুল্লাখি কোরআন আলি ফ্লাম ইহা আল্লাহর কিতাব ও সুস্পষ্ট বর্ণনাকারী কুরআের আয়াত ব্যাপার নয় অস্বীকার করিয়াছে তাহারাই অনুতাপ ও আফসোস করিয়া বলিবে হায় আমরা যদি অনুগত হইয়া মানিয়া লইতাম তুমি ইহাদিগকে পরিহার করো ইহাদিগকে পানাহার ও স্বাদ আস্বাদন এবং গাফলতিতে ডুবাইয়া রাখুক মিথ্যা আশা আকাঙ্ক্ষা অতি শীঘ্রই ইহারা জানিতে পারিবে আমরা ইতিপূর্বে যে জনবসতিকেই ধ্বংস করিয়াছি উহার জন্য কর্মের এক বিশেষ অবকাশকাল লিখিয়া দেওয়া হইয়াছিল কোন জাতি না এই লোকেরা বলে হে সেই ব্যক্তি যাহার প্রতি জিকির নাজিল হইয়াছে তুমি নিঃসন্দেহে পাগল তুমি যদি সত্য হইতে তাহা হইলে আমাদের সম্মুখে ফেরিস্তা দিগ কে কেন লইয়া আসো না আমরা ফেরিস্তাদিগকে শুধু শুধু নাজিল না। তাহারা যখন অবতীর্ণ হয় তখন মহাসত্য সহকারে অবতীর্ণ হয় অতপর লোক আর কোন সুযোগ অবকাশ দেওয়া হয় না এই জিকির ইহাকে আমরাই নাজিল করিয়াছি আর আমরা নিজেরাই ইহার হেফাজতকারী হে মুহাম্মদ। আমরা তোমার পূর্বে অতিক্রান্ত বহুজাতির মধ্যে নবী রাসুল প্রেরণ করিয়াছি কখনো এমন হয় নাই যে তাহাদের নিকট কোন রাসুল আসিল আর তাহারা তাহার প্রতি ঠাট্টা বিদ্রুপ করে নাই অপরাধী লোকদের হৃদয়ে তো আমরা এই জিকিরকে কে এমনি ভাবে প্রবিষ্ট করাইয়া দেই لا يؤمنون به وقد خلت سنه الاولين ط하라 ইহার প্রতি iman আনে না প্রাচীন কাল হইতে এই প্রকৃতির লোকদের এই নীতি চলি আসিতেছে ওয়ালা ওয়সাচনা আলাইহিম باغাল মিনাস সামা ফাওয়ালু ফীহি يعرجون আমরা যদি তাহাদের প্রতি আসমানের কোন দুয়ারও খুলিয়া দিতাম आर ताहरा दिन माले उतित तक इतित चक्षु के धोखा देते बर जदू कर ইহা আমাদের কীর্তি বিশেষ যে আসমানে আমরা বহুসংখ্যক সংখ্যক সুদৃঢ় দুর্গ বানাইয়াছি সেই সবকে দর্শকদের জন্য সুসজ্জিত করিয়া দিয়াছি এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান হইতে সেগুলিকে সুরক্ষিত করিয়াছি কোন শৈতান উহাতে প্রবেশ করিতে পারে না তবে কেউ কোনো কিছু আরিপাতিয়া শুনিয়া ফেলিলে ভিন্ন কথা কিন্তু সে যখন কোন কিছু আরিপাতিয়া শুনিতে চেষ্টা করে তখন একটি উজ্জ্বল অগ্নিশিখা উহার পশ্চাতে হয় আমরা জমিনকে বিস্তৃত করিয়াছি উহাতে পাহাড় গাড়িয়া দিয়াছি উহাতে সব প্রজাতির উদ্ভিদ যথাযথ মাপজোখা পরিমাণে উৎপাদন করিয়াছি এবং উহাতে জীবিকার উপকরণ সংগ্রহ করিয়া দিয়েছি তোমাদের জন্য আর সেই অসংখ্য মখলুকের জন্য যাহাদের রিজিকদাতা তোমরা ন কোন জিনিস এমন নাই যাহার সম্পদের স্তূপ আমাদের নিকট বর্তমান নাই আর যে জিনিসই আমরা নাজিল করি এক নির্দিষ্ট পরিমানে নাজিল করিয়া থাকি انزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين والله بايو عمري পাঠাই তারপর পানি বর্ষণ করি আর সেই পানি দ্বারা তোমাদের সিক্ত করি এই সম্পদের খাজানচি তোমরা নও وَإِنَّا لَنَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَنَحْنُ الْوَارِثُونَ জীবন ও মৃত্যু আমরা থাকি এবং আমরাই সকলের উত্তরাধিকারী। উত্তরাধিকারীস্ত পূর্বে যেসব লোক তোমাদের মধ্য হইতে চলিয়া গিয়াছে তাহাদিগকেও আমরাই দেখিয়া রাখিয়াছি আর পশ্চাতে আগমনকারী লোকেরাও আমাদের চোখের সম্মুখে রহিয়াছে তোমাদের রব নিশ্চিত এই সবকে একত্রিত করিবেন তিনি মহা জ্ঞানীয় এবং সুবিজ্ঞাল আমরা মানুষকে পচামাটির খামির হতে বানাইয়াছি ও ইহার পূর্বে জিনজাতিকে আমরা আগুনের লেলিহান শিখা হইতে সৃষ্টি করিয়াছি অতঃপর স্মরণ করো সেই সময়কার ব্যাপার যখন তোমাদের রব ফেরিস্তাগণ বলিলেন अबय दान कर रूह हईते किए कुल्लु रब जिज्ञास करी दे संगी हईलि ना क्या খামির হইতে সৃষ্টি করিয়াছ রব বলিলেন ঠিক আছে তুই এখান হইতে বাহির হইয়া যা কেননা তুই ধিকৃত প্রত্যাখ্যাত বিচার দিবস পর্যন্ত তোর উপর বলিল। হে আমার রব তাহার যদি হইয়া থাকে তবে আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দাও যখন সব মানুষকে উঠানো হইবে অলিনাল अच्छा तो के अवकाश देयर आल से रब जेम कर विभ्रांत कर অনুরূপ আমিও এখন পৃথিবীতে ইহাদের জন্য চাকচিকের সৃষ্টি করিয়া ইহাদের সবাইকে বিভ্রান্ত করিয়া দিব। ছাড়া দিব্যিগকে তুমি ইহাদের মধ্যে হইতে একনিষ্ঠ বানাইয়া লইয়াছ। বলিলেন ইহা একটি সোজা ও রিজুপথ ইহা আমার পর্যন্ত পৌঁছায় ان عبادي ليس لك عليهم سلطان الا من انتضىك من الغاوين يাতে কোন সন্দেহ নাই আমার প্রকৃত বান্দা জহারা তাহার উপর তোর চলিবে না তোর কর্তৃত্ব কেবল সেই বিভ্রান্ত লোকদের চলিবে যারা তোর অনুসরণ ও অনুগত করিবে وان جنن ما لموعدهم اجمعين আর এই সবের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তির ওয়াদা এই জাহান্ন ইহার সাতটি দরজা রহিয়াছে প্রত্যেকটি দরজার জন্য তাহাদের মধ্যে হইতে একটি অংশকে বিশেষ ভাবে নির্দিষ্ট করিয়া দেওয়া হইয়াছে পক্ষান্তরে মুী লোকেরা অবস্থান করিবে বাগিচা ও ঝর্ণা মধ্যে ও রু সুরোহ এবং তাহাদিগকে বলা হইবে যে ইহাতে প্রবেশ কর পূর্ণ শান্তি ও নিরাপত্তা সহকারে নির্ভয়ে নিশ্চিন্তে আলা সুর সুরিম তাহাদের মধ্যে যাহা কিছু সামান্য কপটাতার ত্রুটি থাকিবে তাহা আমরা বাহির করিয়া দিব তাহারা পরস্পর ভাই ভাই হইয়া সামনা সামনাসামনি আসনের উপর বসিবে তাহারা সেখানে না কোনো কষ্টের সম্মুখীন হইবে না সেখানে হইতে তাহারা কখনো বহিষ্কৃত হইবে হে নবী আমার বান্দাগণকে সংবাদ দাও যে আমি বড়ই ক্ষমাশীল ও অতীব দয়াবান কিন্তু সে সঙ্গে আমার আজাব অত্যন্ত পীড়াদায়ক আর এই শোনা তাহারা যখন তাহার নিকট আসিল এবং বলিল তোমার প্রতি সালাম তখন সে বলিল তোমাদের দেখিয়া আমাদের ভয় হইতেছে इब्राहिम तुम्हरा बसान सुबाद एकटू चिंता करिए देखो ना तुम्हरा किधरण सुब তাহারা জবাব দিল আমরা তোমাকে ঠিক সত্য সুসংবাদ দিতেছি না ইব্রাহিম বলিল নিজের মাবুদের রহমত হইতে তো কেবল গুমরা লোকেরাই নিরাশ থাকে পরে ইব্রাহিম জিজ্ঞাসা করিল হে আল্লাহ প্রেরিত লোকেরা কোন অভিযানে আপনারা আগমন করিয়াছেন তাহারা বলিল আমরা এক অপরাধী জাতির প্রতি প্রেরিত হইয়াছি কেবল মাত্র লুতের পরিবারের লোকেরাই ইহা হইতে রক্ষা পাইবে তাহাদিগকে আমরা রক্ষা করিব তবে তাহার স্ত্রী ছাড়া যাহার জন্য আমরা তকদির ঠিক করিয়া দিয়াছি যে সে পিছনে অবস্থানকারী লোকদের মধ্যে সামিল থাকিবে অত যখন এই প্রেরিত রা লুতের নিকট পৌঁছিল তখন সে বলিল আপনার দিকে তো অপরিচিত মনে হইতেছে অনুবলাক হপন তারা জবাবে বলিল না আমরা সেই জিনিসই লইয়া আসিয়াছি যাহার আগমন সম্পর্কে এই লোকেরা সন্দেহ পোষণ করিতেছিল আমরা তোমাকে সত্য বলিতেছি যে আমরা সত্য সহকারে আসিয়াছি কাজেই এখন তুমি কিছু রাত থাকতেই নিজের ঘরের লোকদের লৈইয়া বাহির হইয়া যাইবে এবং নিজ তাহাদের পিছনে পিছনে চলিতে থাকিবে তোমাদের মধ্যে কেহ জানো পিছনের দিকে চাহিয়া না দেখে সোজা চলিয়া যাইবে যেদিকে যাওয়ার জন্য তোমাদেরকে হুকুম দেওয়া হইতেছে ওয়া ক্বাওআইনা ইলাইহি যালিকা আল আমর আন্না দা বিহাউলাইমা কুতুউ মুসবিহিন আর তাহার নিকট আমরা এই ফেসলা পৌঁছাইয়া দিয়াছি যে সকাল হইতে না হইতেই এই লোকদের মূল উৎপাদন করিয়া ফেলিতে হইবে ইতিমধ্যে শহরের লোকেরা খুশিতে আপ্লুত হইয়া লুতের বাড়ির উপর চড়াও হইলো লুত বলিল ভাইরা इहाराथिओना लज्जित और लाछित कर लोक तुम्हें बार बार निषेध कर दुनिया सबकिछ ठिकादार हईओना লুত কাতর হইয়া বলিল তোমাদের যদি কিছু করিতেই তাহা হইলে এই যে আমার কন্যারা বর্তমান রহিয়াছে তোমার প্রাণের শপথ হেনবি সেই সময় তাহাদের উপর যেন একটি মারাত্মক নেশা চাপিয়া বসিল जहाते आत्महारा हाइते पूर्व दिगंत आलोकित प्रचंड घरिया जनपद टीके समूले उल्टाइया फिल्म এবং তাহাদের উপর সুপক্ক মাটির প্রস্তর বৃষ্টি বর্ষণ করিলাম এই ঘটনার বিরাট নিদর্শন রহিয়াছে সেই লোকদের জন্য যাহারা বিচক্ষণ ও অন্তর্দৃষ্টি সম্পন্ন আর সেই অঞ্চলটি সাধারণ লোক চলাচলের পথের পাশে অবস্থিত إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّلْمُؤْمِنِينَ إِهَا تِه بِرَادْ شِكْخَرُ بَدَن رُحِيَا چِه تَهَا دِرْ جُنْنُو جَهَا رَا إِمَنْ دَرْ لُو وَإِنْ كَانَ أَصْحَابُ الْأَيْكَةِ لَظَالِمِينَ آر آئِكَا بَا شِرَا جَلِمْ چِلُو فَانْتَقَمْنَا مِنْهُمْ وَإِنَّهُمَا لَبِ إ আমরা তাহাদের উপরও প্রতিশোধ লইয়াছি এই দুইটি জাতির পরিত্যক্ত এলাকাই প্রকাশ্য জনপথের উপর অবস্থিত হিজোর লোকেরা নবিরাসুলগণের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল আমরা আমাদের আয়াত তাহাদের নিকট পাঠাইয়াছি আমাদের নিদর্শনসমূহ সমূহ দেখাইয়াছি কিন্তু তাহারা এইসবের সবের প্রতি কোন ভ্রূক্ষেপই করে নাই তাহারা পাহাড় খোদাই করিয়া বসবাসের গৃহ নির্মাণ করিত এবং নিজেদের অবস্থানে তাহারা সম্পূর্ণ নির্ভীক ও নিশ্চিন্ত ছিল শেষ পর্যন্ত এক বিকট ও ভয়াবহ শব্দ তাহাদিগকে সকাল হইতেই পাকড়াও করিল এবং তাহাদের উপরজন তাহাদের কোন কাজে আসিল আমরা জমিন ও আকাশমন্ডলকে এবং এই দুইয়ের মধ্যবর্তী যাবতীয় বস্তুকে महासत्य व्यतीत अबर को सृष्टि करी ना चूड़ान फैसलारेहबे अतए हे मुहम्मद तुम भद्रचित क्षमा निसंदेह तुम्हार रब सबकि सृष्टिकर्ता सबकिछ আমরা তোমাকে এমন সাতটি আয়াত দিয়া রাখিয়াছি যাহা বারবার বার আবৃত্তি করার যোগ্য এবং তোমাকে দান করিয়াছি মহান কুরআনা তুমি এই দুনিয়ার দ্রব্য সামগ্রীর প্রতি চক্ষু তুলিয়া তাকাইবে না যাহা আমরা ইহাদের মধ্যে বিভিন্ন শ্রেণীর লোকদিগকে দিয়া রাখিয়াছি আর না ইহাদের অবস্থার জন্য নিজের মনে কষ্টবোধ করিবে ইহাদের পরিবর্তে ইমানদার লোকদের প্রতি মনোযোগ দিবে আর অমান্যকারীদের বলিয়া দাও যে আমি তো স্পষ্ট ভাষায় সতর্ককারী ভীতি প্রদর্শক মাত্র ইহা তেমন ধরনের সতর্কীকরণ যেমন আমরা সেই ভক্তকারীদের প্রতি পাঠাইয়াছিলাম যাহারা নিজেদের কোরআন টুকরা টুকরা করিয়া ফেলিয়াছে অতএব তোমার রবের নামে শপথ অবশ্যই এইসব লোককে জিজ্ঞাসা করিব যে তোমরা কি করিতেছিলে কাজে হে নবী যে জিনিসের হুকুম তোমাকে দেওয়া হইতেছে তাহা জোরে সোরে উচ্চকণ্ঠে বলিয়া দাও এবং শিক্ষারীদের বিন্দুমাত্র পরোয়া করিও না ان كفيناك المستهزئين الذين يجعلون مع الله اله اخر فسوف يعلمون جہر اللهর শহীদ অপর কাহাকেও ইলা বানাইতেছে তোমার পক্ষ হইতে সেই সব সম্পর্কে ব্যবস্থা গ্রহণের জন্য আমরাই যথেষ্ট অতি শীঘ্রই তোমরা জানতে পারবে ولا قد نعلم انك يضيق صدرك আমরা জানি এই লোকেরা যেসব কথাবার্তা বানাইয়া তোমার উপর আরোপ করে সে কারণে তোমার হৃদয় খুবই ব্যথিত হয় ইহার প্রতিবেদন এই যে তুমি তোমার মাবুদের প্রশংসা সহকারে তাহার তসবি পাঠ করিতে থাকো তাহার উদ্দেশ্যে সিস্তা আদায় করো এবং সেই চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত তোমার রবের বন্দেগি করিতে থাকো যে মুহূর্তের উপস্থিতি সম্পূর্ণ নিশ্চিত